বাবা ও চল্লিশ চোর কোনো এক সময় পারস্য দেশে বাস করত এক কার্পেট ব্যবসায়ী যার দুটো ছেলে ছিল নাম ছিল কাসিম আর অন্যজন আলী বাবা তার বাবার মৃত্যুর পর লোভী কাসেম সে তার বাবার পুরো ব্যবসাকে হাতিয়ে নেয় নিরিও বাবাকে বোকা বানিয়ে কাসিম বিয়ে করেছিল এক ধনী মেয়েকে আলি বাবা ভরণ পোষ করত তার স্ত্রী ও সন্তানের সে সংসার চালানোর জন্যে রোজগার করতো কাঠ কেটে ও বিক্রি করে একদিন আলী বাবা কাঠ জোগাড় করছিল জঙ্গলে হঠাৎ সে শুনতে পেল খুরের শব্দ অনেকগুলো ঘোড়া সে নিজেকে গাছের পেছনে লুকিয়ে ফেলল কারণ ও খুব ভয় পেয়ে গিয়েছিল সেখানে এলো চল্লিশ জন মানুষের একটি দল ঘোড়ায় চড়ে পিঠে অনেক বস্তা নিয়ে আর দাঁড়ালো একটি বোল্ডারের সামনে পাহাড়ের পাদ দেশে तर संगे छो छी और तलोवार सर्दारे मत देखते दाड़ो बोल्डारे सामने खुल जाबाज चोखे विश्वास करते হোল্ডারটি হলো প্রবেশ দরজা একটি অন্ধকার গুহার আর হয়ে গেল। বাবা দেখে এত অবাক হয়ে গেল যে হাত পা নাড়াতে ভুলে গেল ভয়ের চোটে কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল আবার আর ডাকাতগুলো বেরিয়ে এলো খালি হাতে তারা তাদের সঙ্গে আনা বস্তাগুলো রেখে গেল গুহার মধ্যে পিঠে সামনে এসে দাঁড়ালোয়ার চেঁচিয়ে বলল খুলজা দরজা খুলে গেল আগের মতো বাবা ঢুকে পড়ল কুহার মধ্যে সেখানে ছিল স্তূপাকৃত সোনা রূপো মূল্যবান বাসন কোষণ হিরে পান্না আরো অনেক কিছু যা বাবা জীবনে চোখে দেখেনি আলিবাবা তু চোখ কষলালো অবিশ্বাস্যে কিন্তু সত্যি এসব কিছু মাটিতে ছড়িয়ে পড়ে আছে আমি নিয়ে নি কিছু স্বর্ণমুদ্রা টাকাটা বুঝতেও পারবে না বাবা এক বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা নিল আর বাড়ি পৌঁছালো দেখো আমি কি এনেছি আলিবাবা বস্তা করে সব স্বর্ণ ঢেলে দিল স্ত্রীর তুমি কিছ এ অনেক লম্বা কাহিনী আমি চুরি করিনি কোনো কিছুই এগুলি আগে থেকে চুরির জিনিস আমি আগে এগুলি গুনব না আমরা গুনতে পারবো না এতগুলি কয়েন যাও আমার ভাইয়ের বাড়ি যাও আর নিয়ে এসো একটা দাঁড়িপাল্লা আলিবাবার স্ত্রী এক ছুটে গেল তার ভাসুরের বাড়ি দিদি আমাকে একটু দাঁড়ি পাল্লাটা দেবে আজ রাতের জন্য কি মাপবে তুমি এটা দিয়ে কিছু না একটু গম মাপব কাসিমের বউ খুব চালাক মহিলা ছিল সে ভাবল যে আলিবাবার কাছে এত গম নেই যা ওজন করার মতো এত চাই। না সবাই আমাদের সন্দেহ করবে আমরা কাউকেই জানাতে পারবো না আমাদের গোপন কথা আলিবাবার শ্রী মেনে নিল এই শর্ত মুখ বন্ধ রাখার কিন্তু দ্বিতীয় দিনে কাসেমের বউ জেনে গেল তাদের গোপন কথা দেখে সে কাসেমকে জানালো তার ভাইয়ের কথা। আলী বাবার কাছে স্বর্ণমুদ্রা আছে ও কোথা থেকে পেল এগুলি আমাকে জানতেই হবে কাসিমের এত কৌতূহল হল যে সে ঘুমোতে পারল না তাই ছুটলো আলী বাবার বাড়ির দিকে আমি জেনে খুশি হলাম যে তুমি এত ভাবো আমার কথা কিন্তু আমার কাছে অনেক ধন রয়েছে আমার আর কিছু চাই না বল আমাকে সরল আলী বাবার সত্যিটা চেপে রাখতে পারল না পেটের মধ্যে আর সে খুলে বলল কাসিমকে কে সবকিছু ডাকাত আর গুহার কথা আমি ওখানে যাব আগামী কাল। হাজার হোক টাকা হলো আমার দায়িত্ব আমাকে এই সবের খেয়াল রাখতে হবে কি যেন সেই সঙ্কেত যাতে গুহার দরজা খোলা যায় খুল যা সিম সিম! ও খুলজা चित्कार सिं। सिं। <laughs> कर दर खुल सिं। खुले गय এত আতো সোনা এতগুলো রত্ন কিছু এখান থেকে ছিল কথাটা যা বার্লি খোল গম খোল দরজা কেউ তো দরজা খলো। আরে কেউ তো দরজা খোলো উত্তেজনা বশত কাসিম ঘুলে গেল সংকেতটা আর আটকে রইল গুহার মধ্যে কিছুক্ষণ পরে সে শুনতে পেল ঘোড়ার খুঁড়ের আওয়াজ এলো গুহার মধ্যে যে না দরজা খুলল তারা সবাই দেখলো কাসিম হাঁটু গেড়ে বসে আছে দরজার সামনে কোনো কিছু জানতে না চেয়ে সর্দার ঝুরি বেড়ে ওকে হত্যা করল আর তার দেহ ওখানেই ফেলে গেল কাসিম স্ত্রী আলি বাবার কাছে গেল এটা জানাতে যে কাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা তো গুহাতে গেছে আমি যাচ্ছি ওকে খুঁজতে বাবা গুহাতে গেল আর গিয়ে দেখতে পেল কাসিমের দেহ মাটিতে পড়ে আছে না ও না তাকে একটি গাধার ওপর চাপিয়ে নিল আর তাকে বাড়ি নিয়ে চলে এলো কাসিমের পরিচারিকা মার্জিনা এই ঘটনার সম্বন্ধে সব কিছু শুনতে পেল আমাদের লোক রাখতে হবে ওর মৃত্যুর কারণ সবার কাজ থেকে আমি ডাক্তরে কাছে যাচ্ছি স্ত্রী এই শোক সহ্য করতে না পেরে মারা গেলেন এখানে কিউ থাকল না প্লিজ আমাকে কাজের জন্য আপনার বাড়ি নিয়ে চলুন বাবা জানত যে ও খুব আর খুব সাহায্য করবে ভবিষ্যতে তাই সে মার্জিনাকে সঙ্গে করে নিয়ে গেল তার বাড়িতে আবার কোথায় গেল আর কেউ আছে যে জানে আমাদের এই গোপন জায়গা এই সমস্ত ঐশ্বর্য আমরা জমা করেছি সারা জীবন ধরে এগুলি হারাবার আগে আমাদের জানতে হবে কি আমাদের শত্রু চলো গ্রামে গ্রামে যাই আর খুঁজে দেখি কে মারা গেছে সম্প্রতি হ্যাঁ আমি ওকে ওষুধ দিয়েছিলাম ঠিক যেভাবে ওর পরিচারিকা রোগের বিবরণ দিয়েছিল কিন্তু সে মারা গেল আমি খুব দুঃখিত এর জন্যে এটা খুবই দুর্ভাগ্যজনক তা ওই বাড়িটা কোথায় হম কেউ বেছে নেই ওই বাড়িতে কিন্তু তার এক ভাই আছে বাবা, সে ওই পাশের গলিতেই থাকে চোর সন্দেহ করলো যে আলিবাবা নিশ্চয়ই সেই ব্যক্তি যে মৃতদেহটা বই নিয়ে এসেছিল তাই চোর ওর বাড়ি গেল রাতের অন্ধকারে তখনই ওই গলিতে আর কেউ ছিল না চোর এসে তার দরজার উপরে একটি চিহ্ন রেখে দিল আগামীকাল আমি আসবো দলবল নিয়ে আর সবাইকে বেড়ে ফেলব এই বাড়ির পরের দিন সকালে মর্চিনা দেখতে পেল চিহ্নটা দরজার ওপরে चारा मार्जींदपद घनिए आसारे से दरजा चिन्ह इंकेरा ग्रामेलारा गलत प्रत्येकताशीजे गल सर्दार एज्ञा करल निजे जाने बुद्धि अन्दर सेिहन आंकल ना बाड़ीत কিন্তু খুব কাছ থেকে এত ভালো করে দেখলো যে চিন্তা তার আর কোন ভুলই হতে পারবে না সে ডাকল চল্লিশ চোর কে এবং আনলো আর সর্দার নিজে সাজলো একজন তেল ব্যবসায়ী আর সে নিজে গেল আলী বাবার বাড়িতে আপনি কার সাথে সাক্ষাৎ করতে চান আমি একজন তেল ব্যবসায়ী চলেছি এশিয়ার দিকে তেল বিক্রির জন্যে এখন অনেক রাত হয়েছে আর তাই আমি আশ্রয় চাই শুধু আজ রাত সে সেতু অনেক দূরের পাড়ি দিতে হবে আপনাকে তোমার মতো এত সুন্দরী এক বে তুমি দেখতে পারো তোমার নিরাপত্তার জন্যে মার্জিনা ভাগ্যক্রমে খুলল সেই পিপে যেটা তেল ভর্তি ছিল ও আশ্বস্ত হল সর্দার নিশ্চিত হলেন তারা সবাই ভেতরে এলো। মর্জিনা তৈরি করল সুস্বাদু খাবার রাতের জন্য পরিবেশন করল খাবার আর দেখলো একটি আন্টি সে বুঝতে এই একই রকমের আন্টি আংটি বাবা নিয়ে এসেছিল ধনরত্নের সঙ্গে তার আবার সন্দেহ হল ও ধীরে ধীরে বেরিয়ে গেল পিঁপেগুলির কাছে আর এতে টোকা মারল আমরা কি বেরিয়ে আসব সরদার। মার্জিনা পুরো বুঝতে পেরে গেল চালাকিটা ও সবকটি পিপে পরীক্ষা করল আর বুঝলো একজন করে চোর লুকিয়ে আছে ভেতরে ও তেল ভর্তি পিঁপেটা নিল আর সবটুকু তেল গরম করলো একটি বড় কড়াইয়ে তারপর এক জক করে গরম তেল ঢালতে থাকল প্রতিটি পিপেতে এইভাবে ও বাঁচিয়ে নিল নিজেদের চোরের রাতে সর্দার বেরিয়ে এলো সঙ্গীতে ডাকার জন্য। কিন্তু সে একটা করে পিপে খুলে হতবাক হয়ে গেল আর ভীত হয়ে গেল সে নিজের পাতা খাদে নিজেই পড়ল আর ভয় ছোটে। পরদিন পুরো ঘটনাটা বলল বাবাকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমার ভাষা নেই ধন্যবাদ দেবার মর্জিনা এখন থেকে তুমি আমার পরিবারের সদস্য হলে এক পরিচারিকা নয় তারা সবাই সুখী পরিবারের মতো একসঙ্গে বাস করতে থাকল ধন্যবাদ মালিক বাবা একমাত্র ব্যক্তি ছিলেন जिनीत गुप्तधनर गुहार गोपनियता खुल जा सेम सेम